নিয়ে এসেছেন অথচ দেখেন অবাক হয়ে যায় একজন আমাকে দেখালেন এটা সিনেমার পোস্টারের কথা উল্লেখ করে বললেন যে এই যে একটা খারাপ অশ্লিম নগ্নতা এরকম একটি পোস্টার সেখানে শুরুতে বিসমিল্লা চিন্তা করেন আমাদের মানসিকতা আমাদের চিন্তা ধারা কোন পর্যায়ে বিসমিল্লা ব্যবহার হচ্ছে আসলে সাথে সাথে আরেকটা কথা বলতে হয় ফেসবুকে কিছুদিন আগে দেখলাম রায়হান রাফি নামের দুজন একজন একটা সে সিনেমার ডিরেক্টর ন ডাইরেক্টর চিন্তা করেন সমস্যা তো এখানে নয় সমস্যা হচ্ছে দুজন নায়ক এবং অনুষ্ঠান নাম সম্ভবত সেন্স অব হিউমার হয়তো বা এই ধরনের কোনো অনুষ্ঠান সেখানে তাকে অতিথি হিসেবে আহ্বান করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা আছে তো হাফেজ তা আপনি কেন আসলেন কেন সিনেমার ডাইরেক্টর আপনার জন্য হাফেজ তিনি বলছেন আসলে আমার বাবা মা চেয়েছেন আমি হাফেজ হয়ে সেই অর্থে আর আমি হাফেজ এখন দেখেন এই যে হাফেজ হয়ে এই যে মাওলানা হয়ে মুফতি হয়ে আজকে নগ্ন উলঙ্গপোনার ছবির ডাইরেক্টর অথচ তাকে জিজ্ঞাসা করে যেটা আপনাকে হালাল মনে করেন না হালাম মনে করেন সে বলছে আমি হালাল মনে করি নবিল্লা আফ বলছেন যারা জেনাকে বি করবে এবং রেশমকে হালা মনে করবে মত হার মনে করবে ওয়াল মাাজিফ বাদ্য যন্ত্রকে হালাম করবে পড়ালেখা করে যে হাফেজ হয়ে একজন যে হয়েছে হালাল তাকে এই অনুষ্ঠানের সঞ্চালক জিজ্ঞাসা করার জন্য আচ্ছা হালাল তা বলে এই যে আপনি নারীদের কাপ দেখান এটাকে হালাল সে উত্তর দিতে পারে না আল্লাহ বলছেন নিশ্চয় যারা ভালোবাসে যারা চায় লাহু মাহাদ আলিমুন তাদের জন্য যন্ত্রণাদায় শাস্তি দুনিয়াওয়ালা আফিরত দুনিয়া মানত ওই জগতে তাদের জন্য যন্ত্রণাদায় শাস্তি আরো বড় নির্ধারণ করেছেন আফসোস লাগে আসলে আমাদের দেশে এই যে একটা শ্রেণী যারা এই যে মাওলানা এই যে একটা মুফতি সে কিভাবে বলতে পারে যে হালাল তাহলে কি সে জানে না আসলে জানেন এদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে এবার বলতে হয় যে আমরা জানি আমাদের দেশে কিছু লোক আছে যারা খারাপ কাজে অশ্লীল অন্যায় অপকর্ম শোধ ঘুষ মতিচার সব কাজে ইত্যাদি থাকে কোনো বিপদের মধ্যে অবস্থান করছে কোনো সন্তান সন্ততি হচ্ছে না সেই পরিস্থিতিতে বলে যে আল্লাহ আমাকে একটা ছেলে দেয় অথবা আমাকে একটা মেয়ে দেয় তাহলে আমি তাকে দিনের খাদেম বানাবো তাকে হাফেজ বানাবো তাকে মাওরানা বানাবো এই চিন্তা চেতনায় এই মানুষগুলো বিপদে পড়ে বলে আল্লাহর কাছে চায় আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে হাফেজ বানাবো অত সত্যিকার অর্থে যখন ভালো থাকে তখন কিন্তু তারা বলে না যে আমার ছেলে ছেলেটাকে আমি হাফেজ বানাবো ওই সন্তান হচ্ছে না আল্লাহর কাছে সন্তান কামনা করে আর সেই কামনার জন্য তারা আল্লাহ আলাদা হাফেজ বানাবে আর শেষ পর্যন্ত দেখা যায় এই ফ্যামিলিগুলো লোক যাদের ব্যাকগ্রাউন্ড ভালো নাই যাদের ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে দিন নাই ইসলাম নাই অর্থ সেখান থেকে একজন হাতেজ তৈরি হয়েছে এদের ভবিষ্যৎ ভালো হয় না কেন দেখছি ফ্যামিলির মধ্যে প্রশ্নতা অন্যায় উপকর্ম চেনা মৎস সব একাকার করেছে এই ফ্যামিলির মধ্যে বড় হয় এদের ভবিষ্যৎ ভালো হয় না চরিত্র এরকমই হবে আসলে এদের নাই আল্লাহ তো করাম করি মানে বলছেন عن লোক الله আল্লাহ বলছেন লোক থাকবে যারা অজ্ঞতাবশত কোনো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন নাঞ্চনাক্তর শাস্তি এই রায়হান রাফি নামক এই ধরনের ব্যক্তিগুলো আজকে যারা আছে এদেরকে আমাদের দিনে কঠিন শাস্তি করতে হবে আরেকটা কথা এখানে বলতেই হচ্ছে বলেছেন উপায় না ক্রয় করোনা ওরা তো আনলিঙ্গ হুন না এবং বলছেন পাই না তোমরা গান বাজনা বিক্রি করোনা এবং ওরা আকাশ টারু হুন না বলে তখন উন্নয় এবং শিক্ষা দিও না বর্তমানে উন্নয় এবং এর যে উপার্জন সামান আর কাপত্র জায়গুলো সব হারাম। এখন কথা হচ্ছে আমরা দেখি আমাদের এই সমাজে এরকম লোক আছে যে কোরআন করে আবার গানও শিখে একজন গানের টিচার সিঙ্গার এসে ওনাকে গান শিক্ষা দিয়েছেন এই যে এই ধরনের ব্যক্তি চিন্তা চেতনা তারা দুইটাকে গুলিয়ে ফেলেছে তারা মনে করছে এটাও যায়স ওটাও যায়স এই আর এদেরই অন্তর্ভুক্ত প্রয়োজন হয় রাফি বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজ আলেম মুক্তিদের অপমান করছে এই ধরনের ব্যক্তিগুলো ওদের আমরা যেন এই ধরনের অপকর্ম থেকে সাবধান থাকি যেন আমরা দিনের জ্ঞান অর্জন করে ওই দুইটাকে একসাথে গুলিয়ে ফের না ফেলি দুইটাকে মিলিয়ে না এই হারামকে হারাম বলতে হবে আর হারামকে হারাম বর্তে হবে আলাদা আমাদের সকলকে এই অন্যায় কাছ থেকে অগেজ্ঞান করুন আমি